সিং ফতুষিবু কৌমুষিবু কৌম বিজহলতি পুষ্পিহল ফালিমীন ও মিন ইলুপি وَزَيَّنُوا فِي قُلُوبِكُمْ وَكَرِهَ إِلَيْكُمُ الْكُفْرَ وَالْفُسُوقَ وَالْعِصْيَانَ أُولَئِكَ هُمُ الرَّاشِدُونَ فَضْلًا مِنَ اللَّهِ وَنِعْمًا মুানি মুন হকি ওই তিন মিল মিপত হুম বহুমুখর ফাতিল তবাত তব তফী আল আম আলহামদুলিল্লা সম্মানিত উপস্থিতি প্রথমে মহানলার প্রাণ মিনের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি जय महानल्लाह तबारकावला आज के शनिवार दिन बाद जाम सलाद आदाय करार पर धारावािक कुरान सूरबित्तिकफसर आलोचना शुरू करफिक पेहान अल्लाह सुबहान्वाल आज की की आलो के आलोचन अंश ग्रहण करारफिक दिए से ही महान प्रतिपालकर जो সেই রব্বুল আজাতল জালালের জন্য সেই মালিকের জন্য সুক্রিয়া জ্ঞাপন করছি আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ এরই সাথে সাথে দরুদুল্সালাম বসিদ হোক আমাদের প্রিয় নবী আসির নবী সৈদুল মুরসালীম রহমাতুল্লিল আলমিন খতামুল নবীন মোহাম্মদুর রসুরুল্লাহ সাল্লি আসাল্লামের ওপরে अल्लाह आलह अल्लाहबारिक आलह सम्मानित मुसल्लिवृद्धना करा सुरार नाम हल अल फुरार्ज आलोचना करते करते पाँच नम्बर आयत पर्त आलोचना करी आज के इनशाल्ला छय नम्बर आयत थूरू करब अल्लाह सुबहनवा तला जान सकल के ধৈর্য সহকারে মনোযোগের সাথে আলোচনায় বসে থাকার তাহবিক দান করুন আমিন আল্লাহ <inaudible> রব্বুর আল আমিন হজরতের ছয় নম্বর আয়াত এই আয়াতের তাৎপর্য এই আয়াতের গুরুত্ব এত অত্যাধিক গুরুত্ব এটা আমাদের জীবনে প্রত্যেকটা পর্যায়ে এই আয়াতের প্রয়োজনীয়তা রয়েছে এই আয়াতটি একটি গুরুত্বপূর্ণ আয়াত এবং এই আয়াতের নাজিরের একটা প্রেক্ষাপট আছে এই আয়াতের একটা সানানুজুল আছে সেটি ইনশাল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করব আল্লাহ রাবুল আলমিন সুরত হজরতের ছয় নম্বর আয়াতে বলছেন মুমিনদেরকে লক্ষ্য করে বিশ্বাসীদেরকে ডাক দিয়ে বলছেন হে বিশ্বাসী কণ হে মুমিন কণ হে ইমানদারগণ ইন যা আকুম ফাঁসে বিনা ব্যা যখন তোমাদের কাছে কোনো ফাসেক ব্যক্তি কোনো সংবাদ নিয়ে আসে যখন তোমাদের কাছে কোনো ফাসেক ব্যক্তি কোনো সংবাদ নিয়ে আসে তখন তোমরা সেই সংবাদকে সেই বক্তব্যকে সেই খবরকে বেজানু তোমরা সেই খবরকে পরীক্ষা করে দেখো সেটা জাস্টিফাই করে দেখো से सार्च कर देख से खोजखबर नहीं देख जे आसले वो खबरता कतटुकू सत्य अथवा मिथ्या कारण जो सत्य मिथ्या जस्टिफाई ना कर एक कथा विश्वास कर निलें और विश्वास परिप्रेक्षी अपनारितर एक प्रतिक्रिया आसते एक रिएक्शन आसते रिएक्शन मारा आकर धारण करते परीक्षा तुम खबर के खबर कतु सत्तु मण करण कर এই আয়তের সানি নজুল বনু মুস্তালিক নাম একটা গোত্র ছিল এই গোত্রের সর্দার আপনারা জেনে থাকবেন প্রত্যেকটা গোত্রের একটা सर्दार लीडर थके अपना देखे थकबें महल्लाभित किस नेतृस्थानी थे जर ऊपर समाज दायित्व बढ़त है आर अपार समाजि परिषद प्रतनिधि आर वार्डर प्रतिनिधि मैं एक एकजुन ओपर दायित्व थके समे मोहल्लारूनिय लीडर सर्दार ठीक तद्रूप विश्वबी मुहम्मद रसूल সাল্লাহ আলিউসালের যুগেও প্রত্যেকটা গোত্রের গোত্রের একজন সামনে উপস্থিত হলেন এই হারেস বিন দিরার তিনি আবার আরেক দিক থেকে রসুলের আত্মীয় অর্থাৎ এই হারেস বিন দিরারের স্ত্রী জোয়াইরা উম অর্থাৎ রসুলামের স্ত্রী তিনি এই রাখবেন তিনি রসুল্লাহ উপস্থিত হলেন উপস্থিত হওয়ার পরে রসুল্লাম তাকে দিবি ইসলামের ডাওয়াত দিলেন এবং দিনে ইসলামের দাওয়াত দেওয়ার পরে যখন তিনি দিনের দাওয়াত গ্রহণ করলেন অতপর রসুল সাল্লাম তাকে বললেন যে তুমি জাকাত আদায় করো তোমার মালের উপরে জাকাত আছে জাকাত তুমি আদায় করো তখন তিনি রসুলকে বললেন জি আর রসাল আমি আমার সম্পদের জাকাত আদায় করব। এমন কি আমি যখন আমার গোত্রে ফিরে যাব তখন আমি আমার গোত্রের লোকদেরকেও এই দিন ইসলামের দাওয়াত দিব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 মালগুলো তার কাছে দিয়ে দিব এই কথা বলার পরে তিনি রসুল্লাহ সাল্লাহামের কাছ থেকে চলে গেলেন খেয়াল করবেন গুরুত্বপূর্ণ ঘটনা অতপর যখন তিনি এই হারিসবেন দিরার তিনি তার এলাকাতে চলে গেলেন সেখানকার মানুষদেরকে দিন ইসলামের দাওয়াত দিলেন অনেকেই দিনে ইসলামের দাওয়াত কবুল করল তারপরে তাদের কাছ থেকে যে জাকাত প্রাপ্ত জাকাত তিনি রেখে দিলেন রেখে দেওয়ার পরে তারা অপেক্ষায় আছে যে রসুল উল্লা সাল সালাম কখন তার প্রতিনিধি প্রেরণ করবেন এই প্রতিনিধি প্রেরণ করার যে সময় এই সময় থেকে আরো টাইম পাস হয়ে গেল ওভার হয়ে গেল টাইম ওভার হয়ে যাচ্ছে কিন্তু রসুলের পক্ষ থেকে কোনো প্রতিনিধি আসছে না এমতা অবস্থায় তারা চিন্তাক্লিষ্ট হয়ে গেল এলাকার নেতৃত্ব স্থানীয় ব্যক্তিদেরকে নিয়ে তারা বসলেন তারা আলোচনা করলেন ব্যাপারটা কি রসুল্লাহ সালিউলাম কথা দিয়েছেন যে অন করবেন সারা শব্দ আসে না তখন নিশ্চয়ের ভিতরে কিছু আছে তারা ধারণা করলেন রসুল্লাহ আলী সাল্লাম তাদের প্রতি রাগান্বিত হয়ে গেলেন এমতা অবস্থায় তারা চিন্তা করলো যে আমরা সবাই মিলে গিয়ে রসুল্লাহ সাল আলী আসসালামের সাথে সাক্ষাৎ করব। এমতা অবস্থায় ওইদিকে অপরদিকে রসুল্লাহ সাল্লাম কেন তার প্রতিনিধি প্রেরণ করতেছেন না বা আসলে কি প্রেরণ করেছেন কি করেন নাই এদিকে অন্যরকম একটা ঘটনা ঘটল রসুল্লাহ সাল আলী ওয়া সাল্লাম ওই যথার্থ সময়ে যে টাইম ফিক্সড করে দিয়েছিলেন ওই টাইমেই একজন প্রতিনিধি প্রেরণ করবেন যাকে প্রেরণ করবেন তার নাম হলো উলি ওকবা তার নাম কি অলিদ্বীপনে ওকবা এই অলিদ্বীপনে ওকবা যখন উসলাম তাকে পাঠালেন তিনি রওনা হয়ে গেলেন ওই ঠিক টাইমি। রসুল যে টাইম দিয়েছিলেন ওই টাইমি তিনি যাত্রা করলেন যখন যাত্রা করলেন মাঝখানে তার মনে পড়ে গেল পুরাতন এক ইতিহাস ইতিহাস কি যে গোত্রের কাছে তাকে প্রেরণ করলেন রসুল ওই গোত্রের সাথে তার পূর্ব শত্রুতা রয়েছে এই অলিদ্বীপ নিয়ে পূর্ব শত্রুতা আছে যাকে রসুল প্রতিনিধি করে পাঠাচ্ছেন তার সাথে যেখানে পাঠাচ্ছেন ওই এলাকার লোকদের সাথে অতপর রাস্তার মাঝখানে গিয়ে মানুষের অনেক চিন্তা চলে আসে না সেখানে গেলে কি না কি হয় ভয় কাজ করে কারণ আগের যেহেতু শত্রুত আসে ঠিক একই ঘটনা সালামের ক্ষেত্রে মারলেন কিপ্তিকে ফেরাউনের বংশের লোক কৃপ্তি মারার পরে যখন প্রকাশ পেয়ে গেল এই কিপ্তিকে মারছে মুসা আলাই সালাম তখন মূসা কি করেছিলেন মিশর থেকে বেগেছিলেন বের হয়ে গেছিলেন যাওয়ার পরে যখন বের হয়ে গেলেন অনেক দিন পরে যখন তিনি নব প্রাপ্ত হলেন আল্লাহ অর্ডার দিলেন যাও ফেরাউনের কাছে যাও দিনের দাওয়াত নিয়ে যাও তখন তিনি কি বললেন আমি ভয় পাচ্ছি কারণ ওই যে আমি পূর্বের এক মার্ডার কেসের আসামি ফেরারই আসামি আমি আমাকে গ্রেফতার করতে পারে এই ভয়ে তিনি কি যে কিন্তু বলছেন আল্লাহ আমি ভয় পাচ্ছি আল্লাহ বলছেন তোমরা ভয় করো না আসমা আমি তোমাদের দুজনের সাথেই আছি অর্থাৎ মুসাহ হারুন তাদেরকে বললেন ভয় পাওয়ার কিছু নাই আমি আসি তোমাদের সাথে ভয় পাইও না এরকম হয় না ঠিক একই ঘটনা ক্ষেত্রে তিনিও যাচ্ছিলেন এখন যেতে গিয়ে মাঝখানে মনে পড়ে গেল পুরাতন শত্রুতার কথা তারা যদি আমাকে হত্যা করে এই ভয়ে তিনি আর যেতে চাচ্ছেন না এখন কি করবেন এটা রসুলকে আর বলতেও পারছেন এই এই ব্যবহার হয়েছে পূর্বে এখন গেলে কি না কি হয় তিনি এই ঘটনাকে না বলেই তিনি ফোন দি আঁটলেন কি ফোন দি আঁটলেন যে রসুলকে গিয়ে বলবেন ইয়ার রসুলাল্লাহ তারা জাকাত দিতে অস্বীকৃতি জানাইছে এবং আমাকে হত্যা করতে চায় কি ঘটনা মিথ্যে হলো না মিথ্যে হলো এই কথা এই ভাবনা ভেবে রসুলের কাছে ফিরে আসলেন রসুলকে বললেন রসুল শুনে রসুল প্রেরণ করলেন এখন জাকাত দিদি অস্বীকার করে আবার আমার দূতকে হত্যাও করতে চায় তুমি যাও যাও তাদের কাছে প্রেরণ করলেন একদল সেনাবাহিনী খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে গেলেন जा हार बन मुस्तालिक गोत्रे सर्दार बेपर की जीवन तुम्हारा ना कि रो घटना घटे से शपथ जिन्हें रसुल्लाह सल्लासम की मालिक से शपथ जार हाथ मुहम्मद रसुल्लम जीवन तरह कसम को बोली कमारको लोक आसेना घटे हत्या करते चाहिए ती हलो रसूल रसुलर से गलो यासम जार हाथ अपन जीवन अपनार मरण से सत्ता कसम को बोली আমার কাছে অলিদ যদি আক্রমণ করতো কি অবস্থাটা দাঁড়াতো তা গন্ডগোল বাঁচত না বাঁচত কিনা। না আল্লাহ বললেন ফাতা যখন তোমাদের কাছে কোনো ফাঁসেক ব্যক্তি কোন সংবাদ নিয়ে আসে ফাতা বেইয়ানু সেটাকে তোমরা জাস্টিফাই করে দেখো সেটাকে তোমরা পরীক্ষা করে দেখো যে আসলে সত্য কিনা। যদি না করে এই কাজ করো বিঝালা অজ্ঞতা ধরনের কাজ করলে তখন যে বিপর্যয় ঘটবে আলা মা ফাল তুম না তখন এই বিপর্যয়ের জন্য এই কৃতকর্মের কারণে তোমরাই অনুতপ্ত হতে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 আমার এক ফ্রেন্ড যাত্রাবাড়ি সুবানের অফিসে তিনি সুবানের কেন্দ্রীয় সহকারী সম্পাদক তার একটা ঘটনা স্ত্রীর ব্যাপারে আসলে ফ্যামিলিগত ঘটনা তো ফ্যামিলিগত ঘটনার কারণে একজনের ঘটনা তিনি দুঃখ প্রক্রিয়া প্রকাশ করে আমাকে বললেন যে এই লোকটার সাথে আমার এত এত ভালো সম্পর্ক ছিল আমি এত ভালো মনে করতাম কিন্তু মাঝে মাঝে আমার ব্যাপারে এমন মিথ্যা বানাতে পারে সামান্যতম ভয়ও পায় না অথচ মিথ্যা এত বড় কবিরা গুণা প্রমাণিত উপস্থিতি বলছিলাম এই যখন কোনো মানুষ কোন মানুষের ব্যাপারে কোনো কিছু বলে খারাপ কিছু বলে সাথে আপনি বিশ্বাস করে নেবেন না কারণ বলছেন যে একজন মানুষের সে যা শুনেছে সেটা বর্ণনা করা দেওয়া অর্থাৎ আপনি একটা কথা শুনলেন এটাকে হুব বলে দিলেন এতটুকুই যথেষ্ট মিথ্যাবাদী হওয়ার জন্য মানে শুনেই বলে দিলেন আসলে কথাটা ঠিক নামে ঠিক এটা আপনি জাস্টিফাই করলেন না এই জন্য প্রত্যেকটা কথা কথাকে জাস্টিফাই করা দরকার যে আসলে কথাগুলো ঠিক কিনা আসেন আমরা একটু সামনের দিকে যাই সেটা হলো এই এই যে আপনার আজকে হাদিসগুলো শহি বুখারি শহি মুসলিম আবুদাউদ্দির মিজিন আসাই নিমাজা মোয়াত্তা মালিক মুস্তাদে আহমাদ শিসের জগতে অনেক হাদিসের কিতাব আছে এই হাদিসের কিতাবগুলো আপনার যখন এই হাদিস সংকলন ইমামিম তারা সামনে পুষিয়ে দিয়েছেন কতটুকু কষ্ট করেছে আল্লাহ রাস্তায় দিয়ে দিয়েছেন বেরিস করেছেন আমি তো বলেছিলাম যে ইমাম বুখারি কোনোদিন বিবাহ করেন নাই কোনোদিন বিবাহ করেন নাই এই সহি এবং জয়ীফকে জাস্টিফাই করার জন্য বিশ্ব নবীর কথাগুলোকে আপনার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 म से आयरा हजुरत छाता शब्द दल प्रत्येक कथा रसुल्ला ना? ना? ना? नाम दिए हजार हजार हादीस मिथ्या प्रचार कर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 খাবার দেয় দেয় বলে দেয় না মানে দেওয়ার লোভ দেখিয়ে এক জায়গা থেকে টেন টেনে সামনে নিয়ে যাচ্ছে কিন্তু আসলে কি খাবার দিচ্ছে না এই যে ধোকা এটা ইসলামের নিষেধ আরেকটা কথা মনে রাখবেন এখানে বলে রাখি এই যে আপনারা অনেকে বাচ্চাদেরকে সান্ত্বনা দেন যে তোমাকে এটা কিনে দিব ওইটা কিনে দিব খায় না পড়ে না খাবার খাওয়ার জন্য ওষুধ খাওয়ানোর জন্য পড়ালেখা করার জন্য এই যে একটা আশ্বাস দিচ্ছেন এটা ইসলামের সম্পূর্ণ যে ব্যক্তি ধোকা দেয় মানুষকে সে আমার দলের অন্তর্ভুক্ত নয় অতএব এই যে ধোকা দেওয়া ইমাম বুখেরি দেখলেন আরে যার কাছ থেকে আমি হাদিসটা নিব এই ব্যক্তি একটা দোকা দিতে পারে অতএব আমাকেও সে দোকা দিতে পারে তিনি আর ওই ব্যক্তির কাছ থেকে হাদিস নেন নাই এখন আপনি চিন্তা করেন আপনি যদি এখান থেকে সেই আপনার ইন্ডিয়াতে যান পাকিস্তানের ইসলামাবাদে যান একটা হাদিস আনার জন্য সেখানে গিয়ে যদি দেখেন এই অবস্থা আপনি কি করবেন কি বলবেন আপনি আপনার অনুভূতিটা কি হবে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 একটা কথার মাধ্যমে উপকার করেন কেয়ামত সুবাহ আমল নামায় লিখে দিবেন আর আল্লাহ বলছেন पाल्लाई क्या बड़ किसुएम बुखारी इमाम मुस्लिम आदि जगते क्या करा फैन एक एक हादिसरश्रम कर जस्टिफाई कर दा कर আপনার ইশতেখার করেছেন পবিত্র হয়ে গোসল করে অজু করে রাত্রি বেলায় আপনার ইস্তেখারার নামাজ করে দেখেছেন স্বপ্নে আবার দেখার চেষ্টা করেছেন যে আমি এত কষ্ট করে হাদিসটা জাস্টিফাই করলাম এটা ঠিক আছে কিনা। তারপর তারপরে আপনার যে ব্যক্তির কাছ থেকে হাদিস নিয়ে আসছেন এটাকে আরবিতে বলা হয় যার হেতা আদিল যার হেতা আদিল মানে হাদিস জাস্টিফাই করা যে রাবির কাছ থেকে হাদিসটা নেওয়া হলো মনে করেন আমি আপনার কাছ থেকে হাদিস নিলাম আপনার চরিত্র কি আপনার আমল কি আপনার মেধা শক্তি কি আপনার ব্যাপারে কি দেখেছেন এক একটা রাবির ব্যাপারে এখন আপনি মনে করেন একটা সনদ একটা বর্ণনা সূত্র এই বর্ণাসূত্রে দশজন রাবি আছে ধরেন দশজন রাবি রাবি বলা হয় বর্ণাকারী আমি আপনার কাছ থেকে বর্ণনা করলেন করলাম আপনি আরেকজনের কাছ থেকে উনি আরো জনের কাছ থেকে কথা বলে মোনাফিক তার আমলে ঠিক নাই তার স্মৃতিশক্তি দুর্বল এই সবগুলো জাস্টিফাই করার পরে এবং মহাদ্দ সিনে এদের ব্যাপারে কি বলেছে এত কিছু শ্রম দেওয়ার পরে लिपबद्ध कर रक्त के पानी गे जीवन अतिबाद कर छाल खेल जीवन अतिबंध ইমাম মুখারী জীবনে কোনো দিন বিবাহ করেন নাই বিবাহের কি সান নাই কোনো দিন সারা জীবন মুসাফির করেছেন ইসলামের জন্য আমাদের জীবনে হাদিসের কোন আমল নাই হাদিসের কোন বাস্তবায়ন নাই আরে এত সহজে ইসলাম পাওয়ার পরেও আমাদের এই কোন গুরুত্ব নাই কেমন আল্লাহ সুবাহ বলবেন বান্দা এত সহজে ইসলাম পেয়ে গেছো ইসলাম আমল করো নাই করে তোমরা জেনে রাখো নিশ্চয়ই তোমাদের মধ্যে আছে রসুল এই রসুল যদি তোমাদের বহু বিষয়ে রসুল তোমাদের আনুগত্য করেন তাহলে তোমরাই কষ্ট পাবে আল্লাহ বলেন কিন্তু আল্লাহ আব্রাহিন তোমাদের অন্তরকে তোমাদের অন্তর অন্তরের মধ্যে হাববাবা ইলাই কুমুল ইমান ইমানের প্রতি ভালোবাসাকে ডেলে দিয়েছেন ওয়াজাইয়া নাহু বিকুম আর তোমাদের কাছে বস্তু বিষয় করে দিয়েছেন আল কুফরু কুফুরিকে কুফুরি তাদের কাছে অপছন্দনীয় করে দিয়েছেন অপাচতা কার আল্লাহ এবং রসুলের এই জিনিসগুলোকে তাদের কাছে অপশনীয় করে দিয়েছেন এখন আসেন তো দেখি যে আসলে আমাদের অবস্থাটা কি এই যে আমরা একবিংশ শতাব্দীতে অবস্থান করছি এই যুগে এই সময়ে এই কালে আমাদের কাছে পুকুরি ফাঁসেকি অবাধ্যতা খুব ভালো লাগে খুব ভালো লাগে ভালো লাগে বলতে এই ফাঁসেকি কাজ আপনার এই যে আমাদের দেশে যত ধরনের এই যে মাদক দ্রব্য আছে মাদক দ্রব্যগুলো আছে এগুলি আমাদের দেশে অনেক মানুষ বিয়ের সময়ে আনন্দ করে খায় খায় না এরকম বউকে বলে যে এটা না আনলে সে ওই বিয়েতে উপস্থিত হবে না এটা নিয়ে করবে না বলে না এরকম কত আগ্রহ কত আশা তার বিয়েতে অমুকের বিয়েতে এটা খাবে এটা কি ফাঁসে কি কাজ অথচ তাদের ক্ষেত্রে আল্লাহ বলছেন এই সাহাবিদের মধ্যে আল্লাহ সুহান ও তালা এদের অন্তরটাকে এমন করে দিয়েছিলেন যারা যেন তারা এগুলোকে অপছন্দ করে আল্লাহ বলছেন এদের ক্ষেত্রে আরে তারাই হল সৎ ব্যক্তি তারাই হল সত্যিকারের দল এবং আল্লাহ দান অনুগ্রহ এবং নেয়ামতুয় আলিমুল হাকিম আল্লাহ সব কিছুর ব্যাপারে খবর রাখেন এবং তিনি প্রজ্ঞাময় তারপরে রায় আল্লাহ বলছেন মিনাল মুকমিনী না যদি মুমিনদের মধ্যাতালু তারা লড়াই করে যুদ্ধ করে সংগ্রাম করে মারামারি করে কাটাকাটি করে ঝগড়া বিবাদ করে যদি মুমিনদের মধ্যে দুটি দল ঝগড়া মারামারি বিবাদ যুদ্ধ লড়াই সংগ্রাম এগুলো করে তাহলে তোমরা তাদের মধ্যে ইসলাস করে দাও সমাধান করে দাও কাদের কাদের দায়িত্ব মুমিনদের মধ্যে যারা নেতৃস্থানীয় ব্যক্তি থাকবে তারা এটা সমাধান করে দিবে আর যদি এই দুইটার মধ্যে কেউ দুইটার মধ্যে একটা এই দুই দলের মধ্যে যদি এক দল বাড়াবাড়ি করে তাহলে কি করো আলাল উখর এই দুই দলের মধ্যে একদল যদি আরেক দলের যে কতক্ষণ পর্যন্ত যখন যতক্ষণ পর্যন্ত ওই বাড়াবাড়িওয়ালা দলটা আল্লাহর দিকে না ফিরে আসে ততক্ষণ পর্যন্ত তোমরা তার সাথে কি করো লড়াই করব আর যদি তারা সংশোধন করে নেয় তারা ফিরে আসে তাদের মধ্যে ফেসলা কর ইসলাস কর সমাধান কর দুইটা জিনিসের মাধ্যমে বিল্লা আদলি ও আকসিতু একটা হলো ইনসাফের সাথে আরেকটা হলো ন্যায় বিচার মানে দুইটা একই রকম প্রতিশব্দ হতে পারে ন্যায় বিচার ইনসাফ ভিত্তিক বিচার ফেসলা করে দাও ইন্নআল্লাহুল মুসিদ্দিন নিশ্চয় আল্লাহ রাবুরালামিন্যায় বিচারকারীদেরকে ভালোবাসে এখানে একটা কথা আছে মনোযোগ দিয়ে শুনবেন এখানে দুইটি বিষয় একটি হলো ফাসাদ সৃষ্টি করা ঝগড়া বিবাদ করা এটার ব্যাপারে ইসলামের শরীয়তের বিধান কী যারা সমাজের মধ্যে মোহল্লার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে এদের ব্যাপারে ইসলামের ফতুয়া মহান আল্লাহ কোরআনুল করিমে এসাদ করেছেন সুরা আল্লাহ এখানে বলছেন একটা হল এই বিশৃঙ্খলা কি হত্যার চাইতে মারাত্মক দুই নম্বর কথা আল্লাহ বলছেন এই শাস্তি যদি কোনো মানুষকে হত্যা করা হয় অর্থাৎ একজন মানুষকে হত্যা করলে শরীয়দের তাকেও হত্যা করতে হবে এটা যদি তিসস বলা হয় এক দুই নম্বর যদি ফাসাদ সৃষ্টি করে বিশৃঙ্খলা সৃষ্টি করে তাকে আল্লাহ বলছেন যে যদি সারা পৃথিবীর হত্যা করলো একটা মানুষকে মারার কারণে চিন্তা করেছেন আল্লাহ কত বড় কথা বলেছেন যে একটা মানুষকে যদি আপনি অন্যায়ভাবে মেরে ফেলেন তাহলে গোটা মানব মন্ডলীকে মেরে ফেললেন এটার নাম ইসলাম ইসলাম শান্তির ধর্ম ইসলাম মানব মন্ডলীর কল্যাণের জন্য এসেছে তারপর আল্লাহ বলছেন ফান আর যে ব্যক্তি একটা মানুষকে বাসাইল ইসলাম কি বলছে তারপর আল্লাহ বলছেন যারা তাদের জন্য তিনটা বিধান এক নম্বর হলো তাদেরকে কি হত্যা কর্তেপত অর্থাৎ বিপরীত সাইড থেকে তাদের হাত তারপরে পা অর্থাৎ প্রথমে ডান হাত তারপরে বাম পা তারপরে আবার এই যে বাম হাত তারপরে ডান পা আল্লাহ বলছেন খিলাফিন অর্থাৎ বিপরীত থেকে তাদের হাত এবং তাদের পা কেটে দাও এটা কি কাদের ক্ষেত্রে আপনার আমাদের দেশে কতগুলো ডাকাত আছে না ডাকাত এই যে মানুষ মেরে ফেলে মেরে ফেলে ইসলামের দৃষ্টিতে এটা কি যদি আমি এই আয়াত থেকে ধরি যে এই ডাকাতগুলো সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় মানুষ মেরে ফেলে তাহলে অনেকে বলছেন এই ক্ষেত্রে আরেকটা বিষয় এই হুকুম যে তাকে বিপরীত সাইড থেকে কাটবে তার ডান হাত কেটে দিবে পরে কি বাম্পা কেটে দিবে এটা করবে কি আপনি আমি কার দায়িত্ব বলেন তো রাষ্ট্রের দায়িত্ব মানে আপনি যদি মনে করেন ধরে কেটে দিলেন ডান হাত পরে বাম্পা কেটে দিলেন তারপরে আবার বাম হাত ডান পা দিলেন বিশৃঙ্খলা সৃষ্টি হবে এটা কিন্তু আরেকটা ফাঁসা এটাও আরেকটা ফাঁসা বিশৃঙ্খলা বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদের জন্য এই বিধান আল্লাহ এখানে বলছেন যে তারা যদি এরকম মুমিনদের মধ্যে এরকম অবস্থা সৃষ্টি হয় তখন তাদের মধ্যে কি সংশোধন করে দাও যদি কেউ বাড়াবাড়ি করে তারা ধরে মারো এটা কোরআনের বিধান এখানে আরেকটা বিষয় আমাদের দেশে যে বিচার ব্যবস্থা চলছে আজকে এটা কোন ধরনের বিচার ব্যবস্থা এটা সত্যিকার অর্থেই ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা কিনা আমরা সন্ধিহান আমরা পত্রপত্রিকায় আমরা মিডিয়ার মাধ্যমে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 টাকার মাধ্যম বিচার বিক্রি হয়ে যাচ্ছে বিচার নিয়ে গেছেন বলে টাকা আছে পঞ্চাশ হাজার মাতব্বর এরকম আমি নিজে জানি আমার বাড়িতে এরকম ঘটনা ঘটছে আপনার এরকম যাদেরকে বিচার করার জন্য নিয়ে আসবেন টাকা দিয়ে নিয়ে আসতে হয় যে পক্ষে একটু কথা বলবেন ঠিক না যে যত বেশি টাকা দেয় তত বেশি তার পক্ষে কথা বলে আবার মনে করে দুইজনের কাছ থেকে টাকা খায় ভিতরে ভিতরে ওর কাছ থেকেও খায় আরেকজনের আজকে অনেক মাত্রা সঠিক বিচার করছে না কেমন আল্লাহ সুবাহ করবেন রসুল্লাহামের হাদিস রসুল্লাহ বলছেন এই বিচারকদের ক্ষেত্রে তাদের যেরকম পুরস্কার আবার সেরকম অবপতন পুরুষ পরে বলি খেয়াল করবেন রসুর বলছেন যাকে দুইজন মানুষের মাঝে বিচারক বানানো হলো কি দুজন মানুষের মধ্যে বিচারক ফেলানো হলো মাত্র দুজনের মধ্যে কাউকে বিচারক তাকে এমন বিপদে ফালানো হলো জবাই বুঝলেন মানে তাকে তলার দিয়ে কাটা হলো না কিন্তু তলর ছাড়া তাকে হত্যা করা হলো জমাই করা হলো তাকে তাকে এমন বিপদের মধ্যে ফাড়াই দিল যদি সে সঠিক বিস্তারটা না করতে পারে কেয়ামতানায় সে দাঁড়িয়ে যাবে এই আমাদের দেশে অনেক মাতব্বর হতে চায় ইচ্ছে করে মাতব্বরে দাঁড়ায় নির্বাচনে দাঁড়ায় চায় না এরকম লিডার হতে চায় এদের অবস্থা খারাপ কেয়ামতের দিন সম্মানিত উপস্থিতি আয়েশা রুজিয়াল তার আনহা বলেন নসর খাদিস বর্ণা করছেন তিনি বলেন কেয়ামতের দিন কেয়ামতের দিন ন্যায় বিচারকের প্রতি চারকের প্রতি রসু বলছেন যে নেই বিচারক সেদিন এমন বিপদ আসবে নেই বিচারের প্রতি এমন বিপদ গনিয়া আসবে যে সে একটি খেজুরের মাঝেও দুজনের মধ্যে বিচার করতে চাইবে নেই বিচারক সেদিন এই বিপদের মধ্যে পড়ে বলে হায় আমাকে যদি একটা খেজুরের মাঝখানেও বিচার করার জন্য ফয়সালাদার জন্য ডেকে না হতো তাহলে কত মালা হতো চিন্তা করেন সম্মানিতায় বর্ণিত হয়েছে বিচারকদের ক্ষেত্রে এই বিচারক না করে কিন্তু অনিচ্ছাই দিয়ে দিয়েছে সে কেমন দিন ফেঁসে যাবে এক আর যে ব্যক্তি আজকে টাকার বিনিময়ে ফয়সালা দিয়ে দিচ্ছে মানুষের বিচার করছে সেদিন আল্লাহ সুবাহ তাদেরকে দাঁড়াতে হবে আর যারা सत्यिकार्थे न्याय विचार कर भी सत्यार अर्थे न्याय विचार कर भी ते रसुलद्रे मध्य मानुषर माथार ओपरे जो सूर्य थकबे मानुष्य माथार गिला गले पड़ब मटिगुलू तामा जा मानुषुलू हाहाकार कर एक छाय चाई छाया चाय छाय नाई ওই কঠিন কেয়ামতের দিন আল্লাবেন যার কথা বললেন সেটা হলো ইমামুন আদিলুন ন্যায় বিচারক যে ব্যক্তি মানুষের মধ্যে ন্যায় বিচার করে মানুষের মধ্যে ইনসাফ বিচার করে কে কি বলবে তার ধারদারে নাম মানুষ রাগ হলো কি হলো না এটা দেখার টাইম নাই সত্য যেটা সেটা দিয়ে দেয় কেমত দিন আল্লাহ ওই কঠিন সময়ে তাদেরকে রোহ করে আল্লাহর দিয়ে দিবেন সম্মানিত উপস্থিতি আলোচনা শেষ করে দিচ্ছি এখানে আরেকটি আয়াত আলোচনা করে ইনশাল্লাহ আমি আলোচনা শেষ করে দিব বলছিলাম এই যে ন্যায় বিচার নসুরুল্লাহ তাদেরকে বললেন যে তোমরা তাদের মধ্যে সমাধান করে দাও তাদের মধ্যে ফায়সালা করে দাও বিল আজিলি ও ইনসাফের সাথে সাথে আর যারা ন্যায় বিচার করে দুনিয়ার মানুষ ভালো বাসুক না বাসুক অনেক মানুষ আছে না কঠিন কথা বলে কিন্তু হক কথা বলে সত্য কথা বলে আছে না এরকম আছে কে কি ভাবল টাইম নাই কে বেজার হলো কোন বড় ব্যক্তি বেজার হয়ে গেল আলোচনা শেষ করে দিব গুরুত্বপূর্ণ একটি আয়াত এটা হলো সুরতুল হজরতের দশ নম্বর আয়াত আল্লাহ রা বলছেন তারা এমন ভাই নয় যেন তারা নিজের মায়ের গর্ব থেকে দুইজন জন্মগ্রহণ করেছে সহ এরকম নয় বরং তারা এক চাইতেও বেশি আপন এর চাইতেও বেশি মহব্বতপূর্ণ মানুষ ঘটনা আপনাদের সামনে বলি ইসলামের বাতৃত্ব এরকম ইসলামের বাতৃত্ব এরকম আব্দুর রহমান করছেন তিনি বলছেন আব্দুর রহমানুল্লা আউফ বলছেন যখন আমরা হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলাম কোথা থেকে কোথায় कोथा दे कथाय मक्का मदिनाई जरा महजिद ता तो टापा पैसा जा सबसे रेखे आसान मानी मक्का रेखे गेसम शून्य अवस्थाई हिजरत करजरत करो सक चले आसल से नाई स्त्री नाई किच्छ नाई सम्पत्ति नाकजन बाड़ीते रसूल्लाम ओ মক্কার মহাজির আর মদিনার আনসারিদের মধ্যে ভ্রাতৃত্ব স্থাপন করে দিলেন একজনকে দিয়ে আরেকজনের বন্ধু বানায় দিলেন তার বন্ধু তুমি তার বন্ধু তুমি তার বন্ধু আব্দুর রহমান আমার সাথে আর সাদ বিন রবি মদিনার সাহাবি সাদবিন রবি আর আব্দুর রহমান করে আসছেন রসুরাম আব্দুর রহমান আর সাদ বিন রবি দুজন বন্ধুত্ব করে দিলেন আমরা যেটা বলি দুস্থ আমাদের দিকে অনেকে আগে ছোটবেলায় এখন আর এগুলো পাতায় না এমনিতেই অনেক অনেক দুস্থিতাম তাকে দুস্থ পাতাই দিলেন যেটা আমরা গ্রামের বাসায় বলি ফ্রেন্ড বানিয়ে দিলেন সাদ বিন রবি বলছে আব্দুর রহক বলছেন যে আখর আসলাম বাইনি ও বাইনা সাদুর রবি আমার মাঝে আর সাদ মধ্যে বন্ধুত্ব করে দিলেন মালওয়ালা মানুষ টাকাওয়ালা মানুষ সম্পদওয়ালা মানুষ ধনাক ব্যক্তি আমার অনেক সম্পদ আছে আমি আমার গোটা সম্পত্তির অর্ধেক বাক করে তোমাকে দিয়ে দিলাম সোহান বলবেন না এখানে যদি থেমে যেত তাহলে কথা ছিল থামেন নাই সাবদিন রবি থেমে থাকেন নাই তিনি আবার বললেন ও আব্দুর রহমান রাউ দোস্ত আমার বন্ধু আমার চারটা স্ত্রী আছে আমার চারটা স্ত্রীর মধ্যে তুমি দেখো কোন দুইটা স্ত্রী তোমার পছন্দ হয় সুন্দরী কোন দুইটা তোমার পছন্দ হয় দেখো আমি ওই দুইটাকে তারাক দিয়ে দিব তুমি বিবাহ করে নিবে সুভান নিজের অর্ধাঙ্গিনী আমরা বলি সঙ্গিনী তাকে ভাগ করে দিতে বিশ্বের যদি একশো কোটি মুসলমান থেকে থাকে গোটা বিশ্বে যদি একশো কোটি মোমিন থেকে থাকে আর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যদি দুইজন দেখা নাও হয় মনে একবার এই মুমিন ওই পৃথিবীর অন্য প্রান্তের মুমিন এক রসদার আনহু যুদ্ধের ময়দানে যুদ্ধ করছেন সরি আবু রসদিউল্লা তাল আনহু যুদ্ধ করছেন এবার যুদ্ধ করতে করতে ওনার ছেলে ছিল এটা देखें इस्ताकोर का पास क्योंकि ठीक लक्ष्य करवाबा पास इच्छा कर ले मेरे दी पर कई काफे बाबा देखे मारे नाई अनेक दिन पर जो बाबा दु जन इसलम जन्म ग्रहण कर लबू बकरू बकर सामने पेल जो इच्छा करतम आप मेरे दीते मारी नहीं कारण आबा कबू बकेंबूकल সেদিন যদি তুমি আমার সামনে আসতে তাহলে তুমি আমার সঞ্চান নাকি এটা দেখার টাইম ছিল না তোমাকে হত্যা করে দিতা হলো ইসলামের সম্পর্ক এটা হলো মুমিনের সম্পর্ক আরেক ঘটনা দেখেন রনাফিকিন মুনাফিকে সর্দারের নাম কি বলেন তো মদিনা মুনাফিকের সর্দার আর মোহাজির সাহাবি মক্কার সাহির মধ্যে ঝগড়া হলো কি হলো ঝগড়া হলো ঝগড়া পুরো মদিনাতে পৌঁছে গেল কারণ নকাল লোকরা কি বাইরে থেকে আসছে সম্মানিত উপস্থিতি তখন এরকম ঝগড়া হয়েছিল কিন্তু তারা তো মুমিন ছিল মুসলিম ছিল তাদের ভিতরে তাকওয়া ছিল তারা এরকম কাজ করবে এই খবর পোসল মোনাফিকের কাছে কার কাছে আব্দুল ইমি উবায়ের কাছে সে বলো থেকে আমাদের আমাদের আমাদের এলাকায় সুরা মুনা ফোন আল্লাহ বলছেন আমাদেরকে কি করব বের করে দিবিন মানে সম্মান ওয়ালারা বের করে দিবি মানে সম্মান কারা দেয় দেয় সে কি সম্মানিত মানে মন্দিরের লোকরা সম্মানিত সে বলতেছে আমরা সম্মানিত অসম্মানিত ওদের সম্মানিতরা করবে বের কথা বলছে। রসুলের কানে আসলো এই খবর শুধু রসুলের কাছে পৌঁছে নাই রসুল শুনে মন খারাপ করলেন আবার এই খবর শুনল আবদুল্লা ইবনে ওবাইয়ের ছেলে আর একটা নাম ওনার ছেলের নামও কি আবদুল্লা নাম কি আবদুল্লা সে ছিল ইমানদার মুনাফিকের ছেলে কি ইমানদার যখন তিনি এই ঘটনা শুনলেন যে আমার বাবা মুসলমানদের ব্যাপারে অর্থাৎ যে সম্মানিতরা অসম্মানিতদেরকে বের করে দিবে রসুর শুনলেন মন খারাপ করলেন এই ঘটনা আবদুল্লা ইবনে ওবাই মোনাফিকের ছেলে শুনে তিনিও মন খারাপ করলেন তিনি এক তলোয়ার নিয়ে বের হলেন বাবার সামনে গেলেন দাগ কাটলেন আপনি যদি এই দাগ ক্রস করেন আপনাকে বলছে তাহলে আপনাকে হত্যা করে দিব আপনি এই লাইন ট্রোস করতে পারবেন না ঘটনা আছে এই সানের বলছিলাম সম্মানিত উপস্থিতি সময় পার হয়ে যাচ্ছে কথা হচ্ছে এটা হলো ইসলামের সম্পর্ক কি যে সম্পর্ক ইসলামের সম্পর্ক দিয়ে সুরা মুহাম্মদে বলছেন সুরা ফাতে বলছেন সুরা ফাতে উনত্রিশ নাম্বার আয়াত আল্লাহ বলছেন স্থাপন করেছে রসুলের ঐ সাহাবিরা বন্ধুরা সহচররা আশিফা আলাল কুফার তারা হলো কাপেরদের ব্যাপারে অত্যন্ত কঠিন এবং তারা আল্লাহ ওতে সম্পর্ক এই সম্পর্ক অত্যন্ত দৃঢ় এক মুমিন আর এক মুমিনের বাই বাই আরেকটি হাদিস বলে ইনশাল্লাহ আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি এই হাদিসটি আরেক মুসলমানকে কখনো কোনদিন অত্যাচার করতে পারে না আমরা করছি কিনা অত্যাচার করতেছি কিন্তু অত্যাচার অত্যাচারের সীমা অতিক্রম করছে সম্মানিত উপস্থিতি আজকে এক একটা জালেমের অবস্থা এরকম যে সেহু একজন আরেকজনকে হেওয়া করতে পারবে না ওলাইয়ুহু একজন আরেকজনকে তুচ্ছতা করতে পারবে না হা হুনা আত্মা কোয়া হা হুনা একটা কোয়া হা হুনা তা কোয়া এখানে আপনি অনেক মানুষ ভালো অনেকদম আপনার লেবাস পাঞ্জাবি জুব্বা টুপি দাড়ি রুমাল একেবারে ভরা কিন্তু তার মিত্রের মিথ্য কথা বলে মোনাফি কি বলে আসছে এরকম কি তাকুয়া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 নির্ধারণ করা সম্ভব নয় রসুল হাদিস রসুল বলছেন বলিউডের হলিউডের সুপারস্টার নায়ক এটা আল্লাহ দেখার টাইম নেই আল্লাহ দেখেন না আপনি কত কোটিপতি বিশ্বের মধ্যে নাম্বার ওয়ান ধোনি আপনি মিলিয়নার বিলিয়নার আপনি এক একটা আপনার টাকা পয়সার অভাব নাই সম্পত্তির অভাব নাই আল্লাহ এটাও দেখেন না আল্লাহ আল্লাহ তাকান আল্লাহ দেখেন তাদের আমলের আল্লাহ তাকান তাকুয়া দেখেন তার তাকুয়ার স্তরকুন পর্যায়ে সম্মানিত উপস্থিতি আলোচনা শেষ করে দিচ্ছি রসুর বলছেন যে তাকুয়া এখানে অতবার ইমিন মুসলিম যে এক ব্যক্তি খারাপ হওয়ার জন্য এরকম আপনাদের বাসায় কি বলেন বলেন তো বজ্জা করে হ্যাঁ এটা বলেন না ঠিক কিনা হ্যাঁ আপনারা বলেন বজ্ করে এই যে এই ধরনের ঘটনাগুলো হয় আপনার আরেক মুসলমান অর্থাৎ প্রত্যেকটা মুসলমানের জন্য হারাম আরেক মুসলমানের কি হারাম দামুহ তার রক্ত প্রবাহিত করা এই যে রক্তারক্তি হয় মারামারি হয় এটা কি এক মুসলমান আরেক মুসলমানের রক্ত প্রবাহিত আপনি জীবনে বুক করতে পারবেন এক ইঞ্চি শুইতেও পারবেন না পারবেন এক ইঞ্চি কিচ্ছু না কিন্তু এক ইঞ্চি জোর করে ঢুকা যায় ভিতরে ঢুকে চেষ্টা করেন এরকম হারাম তার সম্পদ ধ্বংস করা যাবে না এবং তার সম্মান তার মর্যাদার হানি করা যাবে না মুসলমান একজন আরেজনে কি বাই তারা প্রত্যেকে একটা শরীরের নেই রসুল বলছেন যদি তোমাদের মাথা ব্যথা করে তাহলে তোমাদের কি বোমাশে চোখ বন্ধ হয় সারা শরীর এটা অনুভব করে না ওতেব সারা বিশ্বের মুসলমান একটা শরীরের নেই যদি বিশ্বের পশ্চিম প্রান্তে একটা মুসলমান থাকে আর পূর্ব প্রান্তে আরেকটা মুসলমান থাকে ওই পশ্চিম প্রান্তের মুসলমান নির্যাতিত হওয়ার কারণে ওই পূর্ব প্রান্তের মুসলমানকে কষ্ট পেতেই হবে এটা হলো ইমানের দাবি যদি কোনো মানুষ পুরো মুসলমানের এই নির্যাতনের অপর্যায়ে থাকার কারণে যদি কোনো মানুষ কষ্ট অনুভব না করে তাহলে বুঝতে হবে তার ভিতরে নূরতম ইমান নাই উপস্থিতি তাই আমরা যেটা আল্লাহ বলছেন ওতে তোমাদের মধ্যে যে সামান্য জগ্রামিবের একটু বিশৃঙ্খলা একটু সমস্যা এটাকে তোমরা নিজেরা নিজেরা কি করো মিটিয়ে ফেলো সমাধান করে নাও তোমরা অনুবাদ করে দিচ্ছি আল্লাহ রাহি বলছেন হে ইমানদারগণ যখন তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে তখন তোমরা সেটাকে জাস্টিফাই করো পরীক্ষা করে দেখো যদি তোমরা এই কাজটা না করো তাহলে যুদ্ধের কারণে তখন তোমরা নিজেরাই এই কৃতকর্মের কারণে অনুতপ্ত হবে জেনে রাখো স্বয়ং তোমাদের রসুল উপস্থিত যদি এই রসুল তোমাদের বহু বিষয়ের আনুগত্য করেন রসুল আনুগত্য করেন না তখন তোমরা নিজেরাই কষ্ট পাবে আল্লামান ভালোবাসার মাধ্যম করে দিয়েছেন ওয়া জান এবং ইমানের মাধ্যমে তোমাদের অন্তরটাকে সুশোভিত করেছেন ও কার্রহা ইলাই এবং তোমাদের কাছে কুফুরি ফাঁসে এবং অবাধ্যতা আল্লাহর অবাধ্যতা এগুলোকে অপছন্দনীয় করে দিয়েছেন উল্লা কাহু রশিদুল আর তারাই হলো হল সৎ প্রত্যাপ্তাহ মিনাল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 নিজেরা এই দুই দলের মধ্যে সমাধান করে দাও সংশোধন করে দাও এক দল যদি আরেক করে দলের বাড়াবাড়ি করেহমদিল্লা তোমরা ওই বাড়াবাড়ি করা দলের সাথে তোমরা কি করো যুদ্ধ করো যতক্ষণ পর্যন্ত না তারা আল্লাহর দিকে ফিরে আসে তাদের মধ্যে এই বিষয়টাকে সমাধান করো ইনসাফের সাথে আদলের সাথে সুবাহ বিচারকারীদেরকে ভালোবাসেন রহম করবেন এই ছিল আজকের আলোচনা আল্লাহ সুবাহা আমাদের সকলকে সুরতরতের এই আলোচনা আমাদের জীবনে বাস্তবায়ন করা তাহতান করুন আমিন আল্লাহ সুবাহ আমাদের আলোচনাকে বুঝার তাও দিগ্ঞান আমিন এবং এগুলো